আবু হুরাই রাহ রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন জানাবাদ গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সে যেন একটি উট কুরবানি করল যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করল তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি সিং বিশিষ্ট দুম্বা কুরবানি করল চতুর্থ পর্যায়ে আগমন করলো সে যেন একটি মুরগি কুরবানি করল পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কুরবানি করল পরে ইমাম যখন ক্ষুদবা দেয়ার জন্য বের হন তখন মালাইকা জিকির শ্রবণের জন্য উপস্থিত হয়ে থাকে